ওসামা ইবনু জায়দ রদিল্লাহ তালাহ্নুতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গাধার পিঠে পালান চাপিয়ে তার উপর চাদর বিছিয়ে তাতে চড়লেন আর ওসাম্মা রদ্দিল্লাহ তো আল্লাহকে পেছনে বসিয়ে নিলেন